السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين اما بعد بس طيبان لار شمعي تدشق شوطا حجر پور بعمره علجنا كورت السلام اير اگر پور بعمره حج با عمر الرحرام بدا امان تار پا دوتوني আমাদের চলতেছিল সেখানে আমরা আমাদের আলোচনার কিছু বাকি অংশ এই পর্বে পূর্ণ করার ওয়াদা করেছিলাম আসুন তাহলে বাকি অংশ আমরা আগে পূরণ করে নিই তারপরে অন্যান্য আমরা আলোচনা করব মা মায় সিদ্দিকা রাজিয়াল আনহা বিদায় হজে আল্লাহ নবীর সঙ্গে ছিলেন তিনি বর্ণনা করছেন আমাদের মধ্যে কেউ হজ্ তামাত্য কেউ হজ্ কেরান হজ যে ওয়াহ্লা রাসুল্লাহ আল্লাহ করেছিলেন আল্লাহ ইসলাতাম সাথে করে হাদি কুরবানির পশু সাথে করে নিয়ে গেছিলেন তাই মক্কায় পৌঁছে আল্লাহ নবী আলসালসাল্লাম বললেন যে আমি যদি আগে জানতাম যা এখন জানতে পেরেছি বুঝতে পেরেছি তালে আমার সঙ্গে আমি হাদি নি আসতাম না আমি কোরবানির পশু নিয়ে আসতাম না উমরা করে হালাল হয়ে যাবেন আট তারিখে যে যেখানে থাকবে থেকে নিয়ত করে আপনি চলে যাবেন মিনাতে এই হলো হজ যে এটার সর্ব উত্তম হজ আল্লাহ নবী আসসালাম কেরান হজ করেছেন কারণ হাদি বা পশুর সঙ্গে থাকলে তখন নির্দেশ করেছিলেন এর দ্বারাই প্রমাণিত হয় উত্তম এর মধ্যে কোন সন্দেহ নেই আল্লাহ নবী হজ তাহলে কেরান হজ ছিল ফাহান বলেন যারা উমরার নিয়ত করেছিল হজ্রে তামাত্ম মক্কায় গিয়ে তফ করে সাই করে মাথার নারী আবার ছোট করে হালাল হয়ে গেলেন হজকারী এবং কেরান হজকারী তারা হালাল হতে পারলো না তারা হালাল হলো না তবে তিন প্রকার হজ আমরা জানলাম হজ তামাত্ত হজ কেরান হজ ইফরাত হজের তামাত্ত মক্কায় গিয়ে উমরার কাজ হালাল হয়ে যাবেন আট তারিখে আবার করবেন আর তারা মাথা নাড়িয়া বা চুল ছোট না করে এহরাম অবস্থায় থেকে যাবেন আট তারিখে জার স্থান থেকে আবার মিনাই চলে যাবেন তাহলে এই যে তিন প্রকার হজ এবং এহরাম নিয়ম এটা আমাদের পরবর্তীতে এর বিস্তারিত আসবে কিভাবে এহরাম বাঁধবে তাহলে এহরামের পূর্বের কাজগুলি বাইরে থেকে করে নেওয়া নোভ কেটে নেওয়া যে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন বাইরের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে গোসল করে আরো পরিষ্কার হয়ে যাবে মেকাতে গিয়ে আর এই বাইরের পরিষ্কারের সঙ্গে ভিতরটাকে পরিষ্কার করতে হবে আর এই পরিষ্কারের জন্য দুনিয়ার কোন সাবান বা দুনিয়ার কোন কেমিক্যাল ব্যবহার করলে হবে না সেটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ আদা করা আল্লাহ আমি আর কোন অন্যায়গুলি করব না আর যদি মানুষের হক হয় তাহলে তার সঙ্গে তার হক আদায় করে দেওয়া বা তার সঙ্গে সেটাকে মীমাংসা করে নেওয়া না পারলে চাওয়া তিনি যদি না থাকেন মারা যায় বা তার ক্ষমা চাওয়া বন্ধুগণ আমরা আপনাদের কাছে হজ করার আগের কাজগুলি বলে ফেলেছি কিছুটা এবং হজে বের হওয়ার আগে পরিবার থেকে বিদায় নিয়ে নেওয়া তাদেরকে সিরিয়ত করা এবং তাদের প্রয়োজনীয় যা যা দরকার তার সুব্যবস্থা করে দেওয়া আমরা এবার চতুর্থ অধ্যায় পৌঁছে যাচ্ছি বা বলে বা উমরার এবং এ সংক্রান্ত যে সমস্ত মাসলাম সাইল এই নিয়ে চতুর্থ অধ্যায় হজ পর্বের এখানে প্রথম হাজ হচ্ছে সল্লিয়াল্লাম ইনদিল মসজিদ তিনি বলেন আল্লাহ ছিল ওই মসজিদের ওই নির্দিষ্ট পাশ থেকেই তিনি এহরাম বেঁধেছিলেন যে কাজটা করেছিলেন জুল মসজিদের ওখান থেকে আজও জুল হলাইফা যেটাকে আবি আলী বলা হয় সেখানে একটি মসজিদ রয়েছে তাহলে আল্লাহর নবী আলিসাল থেকে কিন্তু এহরাম বাঁধেন নাই মসজিদ আছে আল্লাহ থেকে আমরা জানতে পারলাম এজন্যে কেউ বিকাতে গিয়ে গোসল হাত করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে গিয়ে যদি ফরজ নামাজ থাকে জোহর আসর মাগরিব যে কোন সরাত আদায় করে অথবা কোন নামাজ না থাকলে সেখান থেকে এহরাম বাঁধবেন এক্ষেত্রে আমি এখন এহরামের জন্য সালাত আদায় করিতেছি নফল সালাত এই ধরনের কথা হারিস দ্বারা সুসাব্যস্ত নয় কাজে এহরামের জন্য নির্দিষ্ট কোনো সালাত আল্লাহর নবী আলহিসুল মসজিদ পরে তারপর বা আপনার কোনো ফরোজ সালাত থাকলে মসজিদে গিয়ে আদায় করেন এরপরে আপনি এহরাম বাঁধেন আল্লাহ নবী আলিসালাম তিনি নামাজ পড়ার পরে ফরজ নামাজ পড়ার পরে এহরাম বেঁধেছিলেন তিনি কিন্তু আলাদা করে এহরাম জন্য ভিন্ন থেকে বর্ণনা করেন আল্লাহ নবী সালাম বলেন আতানি জিব্রিল আমার কাছে জিব্রিল আমিন এসে গেলেন এসে কি বললেন আমিনের মাধ্যমে যখন জানতে পারলেন আর নির্দেশ করলেন সাহাবিদার কে জোরে জোরে তালিয়া পড়ে আল হাজার হাজলকি জোরে জোরে তালবিয়া পড়া লিক আল্লাহ এই তালবিয়া যারা শুনবে গাছপালা পাথর পাখি পশু এরা তাদের সঙ্গে এরাও তালবিয়া পড়তে থাকে এরা তাদের সাক্ষী হয়ে যায় এই জন্য জোরে জোরে পুরুষ যারা সশব্দে তালবিয়া পাঠ করবে আর মহিলা যারা তারা নিজেরা শুনতে পায় শব্দ করবে এরা চিলিয়ে পড়বে না। এবং যার যার মতো করে পড়তে থাকবে যৌথ কণ্ঠে সবাই মিলে একজন বলবে আর সবাই তালবে এমনও রাশুল সাল্লামের শুনত নয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে হালিসের দ্বারা আমরা যা বুঝতে পারলাম তালবিয়া জোরে জোরে করে পুরুষরা বলবে হালিসটি পাঁচজনে জনের বর্ণনা করেছেন ইমাম তিরবিজি এবং বলে তারা আখ্যায়িত করেছেন আল্লাহ নবীলাম এহরাম বাধার জন্যে তার সেলাই করা কাপড় খুলে ফেললেন এবং গোসল করলেন তাহলে এ দ্বারা বোঝা যাচ্ছে যে এহেরামতালাম যা করেছেন তাই আমরা করব। ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো আপনার কাছে বাকি অংশ পূর্ণ করার জন্যে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আপনাদের সকলকে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 জাহাঙ্গীর আলম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 शुक्रवार बितर पर एहराम संक्रांत मसला मसाइल आलोचना करते पुरुष मानुष हमारे सेलैगुली खुले फिलते पोहराम आल्ला नबी आलम से कपड़ गुलसल कर फिर एहराम आगे गोसल कपड़े पुरुष देर एक चादर लुंगी सेलिन पो ता एहराम बनते সাদা হলে উত্তম সাদা ছাড়াও যদি কেউ অন্য কোন রঙের পরে সেটা জায়েজ রয়েছে আর বিশেষ করে সাদা যদি না পায় অন্য কোনো আল্লাহ নবীলাম জিজ্ঞাসিত হলেন মহরিম অবস্থার ব্যক্তি অর্থাৎ এহরাম পরা অবস্থায় একজন ব্যক্তি কোন কোন কাপড় পরিধান করতে পারবে আল্লাহ নবীল কোন কোন কাপড় পারবেন আর পারবে না এই উত্তর তিনি কোনটি ব্যবহার করতে পারবে না সেটি উল্লেখ করলেন কারণ যেগুলি ব্যবহার করতে পারবে না এর ব্যতির যা আছে সবই ব্যবহার করতে পারবে কাজে উত্তরটা লম্বা যাতে করে না হয় যা যা নিষেধ সেটা আল্লাহ নবী ব্যক্ত করে বললেন তোমরা জামা পরবে না পুরুষদের জন্য যার দুইটি তাকে বানানো বানানো সময় দুইটি আকারে বানানো হয় মধ্যকালে যদি খোলা থাকে তাহলে সেটা ভিন্ন কথা তবে যেটা প্যান্ট বা সেরোয়াল বা পাজামা এটা পড়তে পারবে না স এবং কোন বর্নুস বলা হয় কোন টুপি করতে পারবে না টুপি জাতীয় জিনিস এটাও পড়তো ওয়ালাল খিফা এবং মোজা যেটাকে পরা হতো জুতা স্যান্ডেল ছাড়াই এটাই পরে হাঁটা যেত চলা যেত মোটা হতো তাহলে চামড়ার যে মোজা বায়মন এমন মোজা যদি মোজা হয় যেটা পরে হাঁটা যায় তাহলে আল্লাহ বললেন সে খুফু পরিধান করবে না ইল্লা আহাদুন লা আহাদুল্লাহ না আলেন কিন্তু এমন যদি হয় কেউ তার স্যান্ডেল পাচ্ছে না যে স্যান্ডেল পরে সেক্ষেত্রে ওই চামড়ার মুজা পড়া পরা জায়জ হয়ে যাবে তবে তখনো নিষ তাকে কেটে নিতে হবে যদি ঢেকে থাকে পায়ের সেক্ষেত্রে সেটা পরা যাবে না তাহলে সেটাকে কেটে নিয়ে জুতার স্যান্ডেলের মতো বানিয়ে নিয়ে সেটা পরা যাবে তাহলে না এমন জুতা এহরাম উপরের অংশটা কেটে দিয়ে সেটা সে পড়তে পারবে তার জন্য জায়জ হবে ওয়িনাল আল্লাহ নবী আরো বললেন যে জাফরান কালি দিয়ে কোনো কাপড় যদি রঞ্জিত করা হয় রঙ করা হয় আর ওয়ার্স এক প্রকার ঘাস যেটা কাপড়ের জন্য কোনো ব্যবহার করা যাবে না সুগন্ধি মিক্সড রয়েছে এমন কোন রং দিয়ে কাপড় রঞ্জিত রঙ্গিত করা হলে সেই কাপড়টাও পরা যাবে না তাহলে এই কুলিকে ত্যাগ করতে হবে পুরুষদের ক্ষেত্রে মনে বিশেষ করে তাহলে মহিলাদের ক্ষেত্রে কোনো সুগন্ধি ওলা কাপড় যেমন পরা যাবে না সুগন্ধি পরতে পারবে না ওইভাবে পুরুষদের ক্ষেত্রে কি করতে পারবে না তারা জামা এবং পাজামা এভাবে টুপি এভাবে পাগড়ি আর মোজা পরতে পারবে না তবে নারীরা তারা মোজাও পরতে পারবেন তারা মাথা ঢাকবেন তারা ভিতরে পাজামা পরবেন সিলোয়ার পরবেন তাদের জন্য জাহাজ রয়েছে তাহলে এই হারিসের দ্বারা বোখারি মুসলিমের হাদিস শব্দ মুসলিমের আমরা জানতে পারলাম একজন মহরেন না একটি চাদর পরবেন পুরুষরা মহিলাদের ক্ষেত্রে ওই যে জাফরান অথবা ওয়ার্স বা সুগন্ধি আছে এমন কোন রঙের কাপড় পড়তে পারবে না पुरुषरा हाथ मोजाओ पा महिला महिला मुख खोला तब जो अन्न पुरुष चले आ सामने ऊपर चादर रखे चादर झुलिएख ढे नहीं पुरुष चले आसे हाथ खोला रखबे से क्षेत्र महिला हाथ ढेके चादर मध्य बोरकार भरे ढुके কারণ আমরা করতাম কি করবে না মুখের মধ্যে বেঁধে নিবে না এর মধ্যে ঢাকবে না এমন কথা না তাহলে খুলে রাখতে হবে আবার পর পুরুষ বেগানা পুরুষ আসলে পুরুষ আসলে মুখ ঢেকে হবে এটা একটা বিরাট পরীক্ষা যার ফলে দেখা যায় أكسر المهلاة برا مك خلية ديئة أبرا أكسر المهلاة أبرا نقاب بتدية مدوكة جتا كنته بي ستا كب قوم ندير دخا جاية الله النبي عليه الصلاة والسلام تكي أمر عرو حديث ما هي سابرنا كوين والعيش رضي الله تلعانها قالت كنت أطيب رسول الله صلى الله عليه وسلم لحرامه قبل أن يحرم ولحله قبل أن يطوف بالبيت متفق عليه شكو ندي ببهر মা আয়েশা রাজি আল্লাহ তালা বর্ণনা করেন আমি আল্লাহ নবী আসসালামের জন্য এহরাম বাঁধার আগে তাকে আমি সুগন্ধি মাখিয়েছি তিনি এহরামের গোসল টোসল করে এহরাম যখন বাঁধবেন নিয়ত করবেন তার আগে মায়া সিদ্দিকা রাজি আল্লাহ তাল আনহা আল্লাহ নবীর মাথার মধ্যে সুগন্ধি লাগিয়ে দিলেন তাহলে শরীরের মধ্যে সুগন্ধি লাগা যাবে এহরামের কাপড়ের মধ্যে লাগা যাবে না লেগে যায় যদি সাথে সাথে ধুয়ে ফেলতে হবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে মহিলারা যদি কোন সুগন্ধি ব্যবহার করতে চায় যে সুগন্ধির তারা হয়তো যে সমস্ত জায়গা দুর্গন্ধ হয়ে যায় ঘামে গোসল না করলে বা না ধুলে সমস্ত জায়গাতে তারা সুগন্ধি লাগাতে পারবে তীব্র সুগন্ধি যেন না হয় আর পুরুষদের ক্ষেত্রে তার বগলে বাজে যে আল্লাহ নবীলাম প্রথম হালাল যখন হয়ে যেতেন হারাল হয়েছিলেন তখন মা এসা কি তাকে ঘরের তো আগেও মা সিদ্দিকা রাজি আল্লাহ আনা আল্লাহ নবীকে সুগন্ধি লাগিয়েছিলেন তাহলে প্রথম হালাল হওয়ার জন্য অর্থাৎ দশ তারিখে কঙ্কর নিক্ষেপ করে বড়ো জামরাতে এর মাথা নাড়িয়া বা ছোট করে তিনি হারাল হয়ে যেতে পারবে হাজির সাহেব তিনটি কাজ দশ তারিখে এখন জামরাতে পাথর মারা দ্বিতীয় নম্বর হলো মাথা নাড়িয়া বা চুল ছোট করা আর তৃতীয় কাজ হলো কি তফ হেফাজা করা বা তফারা করা এই তিনটি কাজের যে কোনো দুইটি আদা হয়ে যাবে তিনি যেকোনো দুইটি করলে প্রথম হালাল হয়ে যায় আর তিনটি সম্পাদন করলে পূর্ণ হালাল হয়ে যায় তাল্লাহার নবী এই প্রথম হারাল হওয়ার পরে মা আস আনহা। আল্লাহর নবীকে সুগন্ধি লাগিয়ে দিয়েছিলেন কাবা ঘরের তফের আগে বা তিনটির যে কোনো দুইটি করতে পারলে প্রথম হারাল হয়ে গেলে তখনও এহরামের কাপড় ছাড়া শরীরে আমরা সুগন্ধি লাগাতে পারবো এক্ষেত্রে দশ তারিখে তিনটি কাজ অর্থাৎ কাবা ঘরের তোপ ফের আগে তিনি কি করবেন তফ হেফাজা করবেন আর যা তামত করে এর সঙ্গে আবারও আর কি করতে হবে তাদেরকে সাই করতে হবে সাফা এবং মারোয়ার আমরা এই যে আলোচনা থেকে বুঝতে পারলাম যে একজন হাজির সাহেব যখন কোন কোন গুলি পড়তে পারবেন আর কোনটা পারবেন না কখন পারবেন কিভাবে আল্লাহ নবী আসালাম থেকে উসমান বিন আফি আল্লাহ বর্ণনা করেন যা আল্লাহ নবী বলেছেন মহরেম অবস্থায় এহরাম হজ বা বিয়ে করবে না এবং অর্থাৎ বিয়ের পয়গাম ও দিবে না কারণ বিয়ে একটা আনন্দের ব্যাপার দুনিয়ার মজার একটা ব্যাপার হজ করতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ এবারত করতে গিয়ে এবার হজের ওই এহরাম পরে নিজে বিয়ের প্রস্তাব দেবেন অথবা অন্যের বিয়ের ব্যবস্থা করবেন অথবা বিয়ের পয়গ্রাম দিবেন এটা হজের মতো একটি এবাদতের সঙ্গে এই ধরনের কাজের সমচিন হয় না করা কখনই উচিত নয় কিন্তু কেউ যদি করেই ফেলে তাহলে তার কিন্তু হজ নষ্ট হবে না তাকে ফিরিয়াও দিতে হবে না তবে এই ধরনের কাজ করা মোটেই উচিত না সেটা আমাদেরকে মনে রাখতে হবে এ হাদিসম মুসলিম রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন وانا بي قطر دعالانساري رضي الله تلعان في قصة سيده الحمار الوحشي وهو غير محرم فقال رسول الله صلى الله عليه وسلم لأصحابه وكانوا محرمين هل منكم أحد أمره أو أشار إليه بشيء قالوا لا قال فكلو ما بقي من لحمه متفق علي حجب استعي إحرام بستعي إحرام بادر پوري استولتر براني شكر قراء چل अल्लाह आलमीन सागर पानी पानी पथे शिकार पशु रिकारुकनाते समस्त पशुपाखी शिकार कर खाई राम अवस्था अल्लाह रब्बुल्ला आलमीन हरामा केवेना शाराओराम अवस्था क्यों एहराम न, हाजी सहेबरा जरा इशारा कर महरेम ना एहराम अवस्थाएं एम एक हार्थार व्यक्ति जो स्वीकार करवस्था लोकर जन्े स्वीकार ना करवस्था হালাল হয়ে যাবে আমরা এই পর্বে এখানেই বিদায় নিতে চাইহামদুলিল্লাহ রবিলাম আসসালাম আলাইকুম ওরকম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 समर्थन करोटल्लिस जिरो डबल वन थ्री टू थ्री जिरो वनो नंबर जिरो डबल जिरो टू एस डॉलर अट नो डबल वन थ्री टू थ्री जीरो थ्री शर्टकोड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 যারাড মুসলিম এদের মধ্যে মহিলাদের আরো অনেক পথনের দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বাংলায়